মানবতার সমাধান সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবাহ হতা আল্লাহ তাল একান্ত করুণা এবং শান্তি বর্ষিত হোক তাঁর প্রিয় নবী এবং তাঁর সকল সাহাবিগণ এবং পরিবার বর্গের প্রতি সম্মানিত ভাই বোনেরা পিসটি বাংলার আজকের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম আমার আল কলুব বা অন্তরের আমলসমূহ প্রসঙ্গে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি একজন মুসলিম হিসাবে আমাদের সকলেরই জানা দরকার অন্তর কোন কোন কাজের কারণে কলুষিত হয়ে যায় করদমাক্ত এবং কদার্য হয়ে যায় অপরিচ্ছন্ন হয়ে যায় প্রিয় বন্ধুগণ অন্তর অনেকটা আয়নার মতো একটি আয়না আপনার বাহ্যিক দৃশ্যকে আপনার সামনে ফুটিয়ে তুলবে আয়নায় আপনি আপনার চেহারা যখন দেখবেন তাতে ভালো এবং মন্দ দিকগুলো ফুটে উঠবে কিন্তু এই আয়না যদি ময়লা লেগে যায় এ আয়না যদি অপরিচ্ছন্ন হয়ে পড়ে তাহলে একসময় দেখা যাবে অপরিচ্ছন্ন হতে হতে হতে গোটা আয়নার স্বচ্ছতাটা ঢেকে পড়ে গেছে আর তখন আপনি সে আয়না দিয়ে আপনার মুখের বাহ্যিক কোনো কিছুর ভালো কিংবা বন্ধ কোনো কিছু ওই আয়না দিয়ে দেখতে পারবেন না নিরূপণ করতে পারবেন না একজন মুসলিমের কল বা একজন মুসলিমের অন্তর ঠিক অনুরূপ এই অন্তর যদি পরিশুদ্ধ থাকে সুস্থ থাকে কার্যকর থাকে সঠিকতার উপরে থাকে তাহলে এই অন্তর মানুষকে ভালো কাজে পরিচালিত করবে অন্তর দ্বারাও অনেক ভালো কাজ করবে মানুষ পক্ষান্তরে যদি এর বিপরীত হয়ে যায় অর্থাৎ আমাদের অন্তরগুলো যদি অসুস্থ হয়ে যায় অন্তরগুলো যদি রুগ্ন হয়ে যায় আমাদের অন্তরগুলোতে যদি অপরিচ্ছন্নতার ছাপ বসে যায় তাহলে সে অন্তর দিয়ে আমরা ভালো এবং মন্দ নিরূপণ করতে পারবো না সে অন্তর আমাদের ভালো পথে পরিচালিত করবে না এবং ওই অন্তর দিয়েও কোনো ভালো কাজ সম্পাদন হবে না আর এরকম যদি আমরা অবস্থায় চলে যাই যে অবস্থায় চলে গেলে আমার অন্তর থেকে আমি কোনো গাইডলাইন পাচ্ছি না আমার অন্তর কোনো সঠিক পথে চলছে না তাহলে মনে রাখতে হবে আল্লাহ মাফ করুন এটি হলো একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে আমার গোটা জীবন সাধনা আমার এবাদত বন্দিগি সবকিছুই নষ্ট হয়ে গেল সবকিছুই অনর্থক হয়ে গেল যদি আমার অন্তর অসুস্থ থাকে যদি আমার অন্তর অন্তরাজুক্ত থাকে কাদা যুক্ত থাকে অপরিচ্ছন্ন থাকে সম্মানিত সুলান হ তালা কুরআনে করিমে অত্যন্ত স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সাত করেন বানুন ইল্লা সালিম সেদিন অর্থাৎ কেয়া মানুষের কোনো কাজে আসবে না কোনো সম্পদ অথবা কোনো সন্ততি যে দুটো জিনিসকে কেন্দ্র করে আমাদের জীবনে আমরা যত সব ছুটাছুটি করে থাকি যে দুটি জিনিসকে কেন্দ্র করে আমরা আল্লাহতালার অনেক হুকুমকে লঙ্ঘন করে থাকি আল্লাহর অবাধ্য হয়ে থাকি সেই জিনিসগুলোর উপকারিতা অত্যন্ত সীমিত সম্মানিত উপস্থিতি দুনিয়াতে যে চাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা লিপ্ত যে সুখের জন্য আমরা চেষ্টা করে চলেছি এই সুখ যে পাবো তার কোনো নিশ্চয়তা আমাদের নেই দুনিয়াতে যেই সুখ এবং সমৃদ্ধির আশায় সন্তানদের প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর আশায় আমরা চেষ্টা কোশিশ করে চলেছি আমাদের এই দুনিয়াতে যে প্রাপ্তির আশা এই প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই আর যদি পেয়েও যাই কোনোভাবে যদি আল্লাহ তালা আমাকে সুখ দিয়েও দিলেন তবে সেই সুখের কোনো স্থায়িত্ব নেই তাহলে এখানকার সফলতার কোনো নিশ্চয়তা নেই আর সফলতা অর্জন হলে সেটার কোনো স্থায়িত্বও নেই আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দুনিয়ার সকল সফলতা সকল সুখ সাদ, সমৃদ্ধির সমাপ্তি ঘটে যায় অত্যন্ত সঠিক বলা হয়েছে হাদিসে উস্কুরু হাজে মিল্লাদ সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় যে জিনিসটি মৃত্যু ওটির কথা তোমরা স্মরণ কর সম্মানিত সদিমণ্ডলী অতএব অন্তর যদি আপনার পরিপুষ্ট হয় অন্তর যদি তাজা হয় অন্তর যদি আপনার শুদ্ধ সঠিক থাকে তাহলে এটাই আপনার জন্য সফলতা আর যদি অন্তর অপরিচ্ছন্ন হয়ে যায় তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা অন্তরে যদি রোগ ধরে যায় অন্তর যদি রুগ্ন হয়ে যায় তাহলে সেই অন্তর আপনাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক মহতারাম ভাই ও বন্ধুবন অন্তর এমন একটি অঙ্গ মানুষের শরীরের যে এটি অসুস্থ হলে গোটা শরীর অসুস্থ হয়ে যায় বুখারি মুসলিমের হাদিসে আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে শুনেছি করেছেন। যে ব্যক্তি তার অন্তরকে যার মনকে সে কলুষিত করলো তার অন্তরকে নোংরা করল নষ্ট করে দিল অন্তরকে অসুস্থ করে দিল ুগ্ন করে দিল সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নেই উপস্থিতি। উপস্থিতি আল্লাহ আল্লাহতালার দেওয়া অন্তর এটিকে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ব্যবহার করি আল্লাহর নিষিদ্ধ পথ থেকে এটাকে বিরত রাখি অন্তরের অবস্থিতের সমস্ত রোগ এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি তাহলে কি হবে এই অন্তর আমাকে অনেক ভালো কাজ এরপর দেখাবে সে নিজেও অনেক ভালো কাজ সম্পাদন করবে অনেক ভালো কাজ তার থেকেও আসবে আজকের আলোচনায় আমরা অন্তর বিশুদ্ধ হলে অন্তরকে নোংরা থেকে অপরিচ্ছন্নতা থেকে মুক্ত করতে পারলে পরিশুদ্ধ করতে পারলে আত্মশুদ্ধি অর্জন করতে পারলে আমরা যে উপকারিতাগুলো পাবো সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আজ আমরা আত্মশুদ্ধি করতে না পারলে আমাদের যে ক্ষতি হবে সেটিও আমাদের কাছে প্রতিবাদ হয়ে গেল আসুন এখন আমরা আলোচনা করি যে কোন কোন কাজ করলে আমাদের আত্মাগুলো কলুষিত হয়ে যায় বা কলুষিত অন্তর আরও বেশি কলুষিত হয়ে যায় সে বিষয়ে আমরা একটু আলোচনা করি আল্লাহ পাকসুবাহান হতা আলা আমাদেরকে শক্তি এবং সামর্থ্য দিয়ে দিয়েছে অন্তর আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা স্বাধীন আমরা চাইলে আমাদের এই অন্তরকে পরিচ্ছন্ন রাখতে পারি চাইলে এই অন্তরকে কলুষিত করতে পারি যে কাজগুলো করলে মানুষের অন্তর্কলুষিত হয় তার ভিতরে প্রথম এবং প্রধান কাজ হল সে কাজগুলো যেগুলো আমাদের বিগত পর্বের আলোচনায় আমরা উল্লেখ করেছি ওর বিপরীতগুলো করলে বিগত পর্বে আমরা যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করেছি তার বিপরীতটা করলে একজন মানুষের অন্তর্কলুষিত হবে অন্তর্কে বিশুদ্ধ করার জন্য যেমন চেষ্টা মোজাহাদা করার কথা আপনি যদি চেষ্টা কোশিস মেহনত না করে বরং অবহেলায় ছেড়ে দেন তাহলে অন্তর্কলুষিত হয়ে যাবে অন্তরকে বিশুদ্ধ পরিশুদ্ধ এবং সুস্থ করে তোলার জন্য রোগমুক্ত করে তোলার জন্য বলা হয়েছিল আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো আপনি যদি এটাকে এড়িয়ে চলেন মৃত্যুর কথা কখনো না ভাবেন কখনও কল্পনা না করেন কখনো চিন্তায় না আনেন আপনার জীবনের বাস্তবতা আপনার ভবিষ্যৎ পরিণতি এগুলোর কথা যদি আপনি চিন্তাভাবনা না করেন তাহলে অন্তর আস্তে আস্তে আস্তে আস্তে মরে যাবে মৃত হয়ে যাবে একজন মানুষের অন্তর যদি সক্রিয় না থাকে অর্থাৎ তাকে ভালো কাজে উৎসাহিত না করে শুদ্ধ এবং পরিচ্ছন্ন না থাকে তাহলে ওই অন্তর হল মৃত অন্তর শুধু দেহ থাকলো কিন্তু প্রাণ থাকলো না এই দেহটি যেরকম মূল্যহীন ওই অন্তর মূল্যহীন যে অন্তরটি অসুস্থ আমাদের অন্তরে অসুস্থতা আসবে অন্তর শুদ্ধ করার যে কাজগুলো যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে তার উল্টোটা যদি আমরা করি আমরা যদি আল্লাহ তালা কাছে দোয়া না করি আমাদের অন্তরের বিশুদ্ধতার জন্য আমরা যদি আল্লাহ তালা কাছে আহ্বান না করি ইয়ল্লিবাল কলুক সাব্বেত কল আলা আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি আল্লাহ আলফিক তাহলে কি হবে আমাদের অন্তর আস্তে আস্তে আস্তে আস্তে ময়লা যুক্ত হয়ে যাবে আমরা যদি ফেতনার জায়গাগুলো অ্যাভয়েড না করি তাহলে আমাদের অন্তর ময়লা যুক্ত হয়ে যাবে আসুন সে পয়েন্টগুলোকে ভিন্ন আঙ্গিকে এবং নতুন আরো কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি যেগুলো আমাদের অন্তরকে কলুষিত করবে আগের যে ইতিবাচক বিষয়গুলো রয়েছে সেগুলোকে ধারণ করার চেষ্টা করি যদি না করি তাহলে অন্তর অসুস্থ হয়ে পড়বে অন্তর নোংরা হয়ে যাবে অন্তর অপরিচ্ছন্ন হবে এবং অন্তর রোগ আক্রান্ত হবে আমরা হয়তো অনেকেই বলবো যে অন্তরে আবার রোগ আসে কি না আমরা তো জানি শুধু দেহের রোগ আস আসলে অন্তর রোগ আস অন্তরের যেই রোগটির প্রতি কোরআন ঘাদিসে ইঙ্গিত করা হয়েছে সে রক্তি আমরা হয়তো উপলব্ধি করতে পারি না সে রোগটি হয়তো আমরা ধরতে পারি না যে সেই রোগটির প্রকৃতি কি রকম। অন্তরের রোগের প্রকৃতি এবং ধরন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তার আগে কোরআনে কারিমে আল্লাহ তালার সে আয়াত স্মরণ করিয়ে দিতে চাই যেখানে আল্লাহ তালা মানুষের অন্তর রুগ্ন হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন রুগ্ন হওয়ার কথা উল্লেখ করেছেন এরকম বহু আয়তাল্লাহ তালা এর স্বাদ করেছেন তার ভিতরে একটি আয়াত আল্লাহ তালা বলেন মোনাফিকদের সম্পর্কে তাদের অন্তরে রোগ রয়েছে ফজাদ আহমাল্লাহ মারাদা তাদের কৃতকর্মের কারণে এই রোগ আরও আল্লাহ তালা বাড়িয়ে দিলেন এই আয়াত থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম এক মানুষের অন্তর অসুস্থ হয় রুগ্ন হয়ে যায় মানুষের অন্তর ময়লা যুক্ত এবং কলুষিত কদার্য হয়ে যায় আরেকটি জিনিস জানতে পারলাম কোন কোনো কাজের কারণে সেই কলুষতা আরো বৃদ্ধি পায় আরো বেড়ে যায় সম্মানিত দর্শক আল্লাহ সুবহান অন্য আয়াতে মানুষের অন্তরের রোগ প্রসঙ্গে ইঙ্গিত করেছেন সেখান থেকে আমরা ইঙ্গিত পাই মানুষের অন্তর রোগ নহ আল্লাহ তালা বলেন ফয়াত মাহফি কলবিহিম মারব নবীপতীগণকে এবং অন্য মেয়েদেরকে আল্লাহ সুবহান পর্দার যে বিধান দিয়েছেন শালীনতার যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যদি তোমরা এই পর্দার বিধানকে লঙ্ঘন করো এই বিধান অনুযায়ী না চলো তাহলে কি হবে ফায়াত ফয়াতি কলবিহিমারত যাদের অন্তরে রোগ রয়েছে রুগ্ন অন্তরের লোকেরা তোমাদের প্রতি লালাহিত হবে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একজন মানুষের অন্তর রুগ্ন হয় একজন মানুষের অন্তর অসুস্থ হয়ে তাই আসুন অন্তর্কে। অসুস্থতা থেকে বাঁচানোর জন্য বিগত পর্বে যে পয়েন্টগুলো আলোচনা করা হলো সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করি সেগুলো যদি না করি তাহলে অন্তর আমার অসুস্থ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে আর সুস্থ অন্তর একজন ইমানদারের জন্য প্রচন্ড ভাবে কাম্য যে অন্তরের বাহিরে যা থাকবে ভিতরে তাই থাকবে বাহিরেও ভালো থাকবে ভিতরেও ভালো থাকবে অমর রাজি আল্লাহ তালহো খালিফতুল মুস্তিমিন আউ বকরদ্দি আল্লাহ তাল প্রসঙ্গে একবার বললেন যে আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে আমার এলিম হলো আমিটুকু জানি সেটা হলো আমি যতটুকু জানি বাহির তার চাইতে ভালো এখানে অমরুল্লাহ তালহ এটা দাবি করেননি যে অবকাশ দিক্লা তাল অন্তরে কি আছে কিন্তু মানুষের সঙ্গে চলতে চলতে চলতে চলতে একটা পর্যায়ে বোঝা যায় যে লোকটির অন্তরে সাধুতা কতখানি সম্মানিত উপস্থিতি অতএব সুস্থ অন্তর একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় পাওয়া এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার আগে ছোট্ট একটু বিরতি যেতে হচ্ছে ইংশা আল্লাহ বিরতির পর আমরা আবারও আলোচনা কন্টিনিউ করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত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 धारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত বিরতির পর আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আলোচিত বিষয় অন্তর কলুষিত হওয়ার কারণগুলো কি কি অন্তর যে সমস্ত কারণে কলুষিত হয়ে যায় তার প্রধান এবং মৌলিক কারণ হলো আল্লাহ তালার ছাড়া গাইরুল্লাহ আল্লাহর বাইরে অন্য কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে অন্তরকে এমনভাবে সম্পৃক্ত করে দেওয়া এমনভাবে মনকে লাগিয়ে দেওয়া যে রীতিমতো আমার মন সেই বস্তুর মধ্যে মিশে গেছে এই আসক্তি বা এই মহাবিষ্টতা এটি আস্তে আস্তে আস্তে আস্তে অন্তরকে কলুষিত করে দেয় অন্তরকে ভালো মন্দ নিরূপণের শক্তি এবং ক্ষমতাকে খর্ব করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই বিষয়টাকে আমরা কয়েকটি উপমা দিয়ে বুঝতে পারি নাম্বার এক আমাদের অন্তর যখন কলুষিত হয়ে যায় তার আগে যে কাজগুলো আমরা করে আসি যে অন্তর দিয়ে ভালো মন্দ নিরূপণ করতে পারে না অন্তর আমাকে ভালো কাজের পথে আহ্বান করে না ভালো কাজের পথে পথ নির্দেশ করে না ডিরেকশন দেয় না সেই অন্তরকে নিশ্চয়ই আমি এমন কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে শুধু সম্পৃক্তই করি নাই এমন কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমি এত বেশি মহাবিষ্ট হয়ে পড়েছি এত বেশি আসক্ত হয়ে পড়েছি যে সেখান থেকে আমার অন্তর আর ফিরে আনা সম্ভব নয় কেন যেন আমি মনটাই বস্তুর জন্য দিয়ে দিছি যেমন সম্পদ আমি যদি এমন হই যে আমার সম্পদ উপার্জনের জন্য আমি এত বেশি পাগলপর হয়ে গেছি যে কোনোভাবে আমাকে সম্পদ উপার্জন করতে হবে সেটি হালাল কি হারাম বৈধ কি অবৈধ সেটি আমার জন্য যুক্তি কি অযুক্তি এসব তোয়াক্কা না করে আমার যে কোনো মূল্যে আমাকে সম্পদ অর্জন করতে হবে এই মানসিকতা যদি আমাদের ভিতরে চলে আসে এবং আমরা সম্পদ অর্জন করা সম্পদ কামাই করা মোটিও নিষেধ নয় করোনা হাদিসে বরং সম্পদ উপার্জন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু নিষেধ যে জিনিসটি সেটি হল এই সম্পদ উপার্জনের পিছনে এতটাই পাগল হয়ে যাওয়া যে বাস বিচার না করে ওইটাকেই জীবনের পণ বানিয়ে নেওয়া কেউ যদি সম্পদ উপার্জনকে জীবনের পণ বানিয়ে নেয় তাহলে তার অন্তর কিন্তু সম্পদের সঙ্গে বা তার সম্পদ উপার্জনের যে মাধ্যম ওইটার সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাবে সে ওইটা ছাড়া আর কিছুই বুঝবে না তখন অন্তর রুগ্ন হয়ে যায় তখন অন্তর অপরিচ্ছন্ন হয়ে যায় ভালো মন্দ বা হিতাহিত জ্ঞান তার কাছে আর থাকে না অনুরূপভাবে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার ভালোবাসা কোনো গাড়ি কোনো নারী অথবা কোনো ভালো জিনিস বা দামি জিনিস যেটির আপনার অন্তরকে এত বেশি সম্পৃক্ত করে দিলেন যে ছাড়া আপনার কিছুই বলছেন আপনি পাগল হয়ে গেছেন ওইটা ছাড়া আপনার আর চলবেই না সেটিকে অর্জন করার জন্য যা যা করা দরকার আপনি সব করতে প্রস্তুত আপনার জীবনের সমস্ত ধ্যান জ্ঞান আপনার সে আসক্তির কেন্দ্রটিকে ঘিরে সম্মানিত দর্শক মন্ডলী এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে ধরনিতে হবে এই লোকটি বন্দী হয়ে গেল যার ভালোবাসা বা যে জিনিসের আসক্তি তাকে আবদ্ধ করে ফেলেছে তার জালে এই ব্যক্তি আসক্ত হয়ে গেল যে বস্তুটির প্রতি তার অন্তর লেগে গেছে এমন লাগা যে লাগা থেকে সে আর ছুটিয়ে আনতে পারছে না আল্লাহ আল্লাতালার পথে তাকে ফিরিয়ে আনতে পারছে না এই ব্যক্তিটির অবস্থা হলো একজন বন্দী মানুষের তার অন্তরবন্দি দেহ স্বাধীন হলেও সময়ত উপস্থিতি যদি আপনি চান আপনার অন্তর পরিচ্ছন্ন থাকুক তাহলে পৃথিবীর যে কোনো জিনিসের চাহিদা অন্তরে হতে পারে বৈধ কোনো জিনিসের জন্য আপনার অন্তরের কামনা হওয়া দর্শনীয় নয় আপনি কোনো বৈধ জিনিসের প্রতি আপনার ভালোবাসা হতেই পারে কিন্তু সে ভালোবাসাটা যেন এই পর্যায়ে না যায় যে ওইটা ছাড়া আপনার হবেই না ওইটা আপনাকে পেতেই হবে এবং সেটা পাওয়ার জন্য আপনাকে যা খুশি তা করতে হবে এই মানসিকতা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে আমাদের প্রসঙ্গেই রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তাইসে আব্দুদ্দিনার তাইসে আব্দুদ্দেরহাম ক্ষতিগ্রস্ত এবং কপাল পোড়া বলে অভিহিত করা হয়েছে ওই সমস্ত লোকদেরকে যারা সম্পদের গোলাম হয়ে গেছে রীতিমতো হাদিসে বলা হয়েছে আব্দুদ্দিনার ওদেরহাম দিনার দেরহাম তত টাকা পয়সা এগুলার গোলাম বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম অভিহিত করেছেন সময় তো ভাইরা দুনিয়াতে চলতে হলে দুনিয়ার অবশ্যই প্রয়োজন আস কোনো নৌকা পানি চাঁড়া চলবে না কিন্তু পানে যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে তাহলে সেই নৌকাও কিন্তু আর টিকবে না সেই নৌকাও ধ্বংস হয়ে যাবে ঠিক একইভাবে আমাদের দুনিয়া দুনিয়ায় টিকে থাকার জন্য দুনিয়া অবশ্যই প্রয়োজন কিন্তু সেই দুনিয়াটা যদি আমার অন্তরে এমনভাবে ঢুকে পড়ে যে আমার অন্তর হাবুডুবু খেতে থাকে সেই দুনিয়ার ভিতরে তাহলে কিন্তু নৌকা যেরকম ধ্বংস হয়ে যাবে আমাদের অন্তর ধ্বংস হয়ে যাবে আমরা দৈহিকভাবে জীবিত হলেও অন্তর্গতভাবে আমরা মৃত্যু বলে বিবেচিত হব অতএব আসুন দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মহাবিষ্টতা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করুন আর মনে রাখবেন এখানকার প্রাপ্তির কোনো যেমন নিশ্চয়তা নেই এখানকার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। অতএব কিসের উপর ভিত্তি করে এরকম পাগলামি আর কিশোর উপর ভিত্তি করে এরকম মতরা হয়ে যাওয়া সময় তো ভাই বোনেরা আল্লাহ পাকসুবাহান তাল আমাদের সকলকে অন্তর্কে পরিচ্ছন্ন রাখার জন্য যে চেষ্টা করা দরকার সেই চেষ্টাটুকু আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুন অন্তর্কে কলুষমুক্ত করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সাথে অধিক চলাফেরা মানুষের সাথে মেলামেশার আধিক্য বর্জন করা অর্থাৎ মানুষ সামাজিক জীব হিসাবে অন্য মানুষের সঙ্গে উঠাবাসা অবশ্যই করতে হবে কিন্তু সেটাও এরকম যেন না হয় যে মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি এমন একটা পর্যায়ে চলে গেছি আমার ইমান আমল সব বরবাদ হওয়ার পথে মানুষের সঙ্গে মেশাকে ওলামা একরাম কয়েকটি ভাগে ভাগ করেছে মানুষের সঙ্গে কিছু কিছু মেলামেশা এটিকে তুলনা করা হয়েছে মানুষের খাদ্য গ্রহণের সাথে কিছু কিছু মেলামেশাকে তুলনা করা হয়েছে মানুষের ঔষধ গ্রহণের সাথে কিছু কিছু মেলামেশাকে তুলনা করা হয়েছে মানুষের রোগের সাথে আর কিছু কিছু মেলামেশাকে তুলনা করা হয়েছে মানুষের ধ্বংস হওয়ার সাথে অর্থাৎ কিছু মানুষের সাথে মেলামেশা করলে আপনার অন্তরে খাদ্য যোগাবে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যারা আল্লাহর পথে চলেন কোরআন এবং সুন্নার বাইরে চলেন না শির্ক এবং বেদাৎ বর্জন করে চলেন যাদের অন্তর আখেরাতমুখী এ সমস্ত সলহীন এ সমস্ত সিদ্দিকীন এবং নেককার আল্লাহর ভালো সৎ বান্দাদের সাথে আপনি চলাফেরা করলে বরং সেটা আপনার অন্তরের জন্য খাদ্যের ভূমিকা রাখবে তাদের সঙ্গে মেলামেশা করা ভালো এবং সেটার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে পক্ষান্তরে কিছু লোকের সাথে মেলামেশা করলে আপনার অন্তর সাময়িকভাবে সুস্থ হবে আপনার অন্তরে সুস্থতার ভূমিকা রাখবে ওষুধ যেরকম মানুষকে সুস্থ করে এরকম কিছু কিছু সাক্ষাৎ আমাদের জন্য সেই ওষুধের ভূমিকায় থাকবে যেমন মা বাবার সঙ্গে সাক্ষাৎ করা সন্তান সন্ততি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা এগুলো প্রয়োজন মতো এগুলো যদি আমরা করি প্রয়োজনের গণ্ডির ভিতরে থেকে তো ওষুধ যেরকম মানুষের শরীরের জন্য প্রয়োজন কিন্তু সেটার পরিমাণ মতো এগুলো পরিমাণ মতো প্রশংসনীয় বরং প্রয়োজন। আর কিছু কিছু মেলামেশা আছে যেগুলো মানুষের জন্য রোগের মতো সেগুলো হলো এমন ব্যক্তিদের সঙ্গে মেশা যাদের সঙ্গে মিশনে আমি গুনাহে লিপ্ত হই আল্লাহর অবাধ্য হয়ে যাই হারাম কাজে লিপ্ত হয়ে যাই এই মেলামেশাটা আমার জন্য রোগের মতো দেহে যেরকম রোগ হয় আমার অন্তরেও রোগ হয় আমার এই অন্তরে রোগ হওয়ার জন্য যে দায়ী সেটি হলো আল্লাহর পাপিষ্ট বান্দা যারা গুণাহে লিপ্ত হয় বেপরোয়া যারা তাদের সঙ্গে চলাফেরা করা তাদের সঙ্গে আমি চলাফেরা করলে আপনার অন্তর অটোমেটিকলি রোগাক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সময় তো এর বিপরীতে কিছু মানুষের সাথে মেলামেশা করলে আপনার অন্তর শুধু অসুস্থই হবে না বরং মারা যাবে ধ্বংস হবে আপনার দেহজীবিত থাকতে পারে কিন্তু অন্তর মৃত হয়ে যাবে কারা শেষে মানুষ সে মানুষ হলো যাদের মাঝে শির্ক আছে যাদের মধ্যে কুফুরি আছে যাদের মধ্যে বেদাত আছে যারা ইসলামের নামে মন গড়া জিনিসকে আবিষ্কার করে বিষয়াদিকে আবিষ্কার করে যারা আল্লাহর সঙ্গে নানাভাবে কাজে কর্মে বিশ্বাসে সির করে যারা অমুসলিম বা ইসলামের দুঃশ্মন এরকম শ্রেণীর খারাপ মানুষ যারা তাদের সঙ্গে যখন আপনি উঠাবাসা করবেন তখন কিন্তু আপনার ধ্বংস অনিবার্য সম্মিত শুধী আমাদের অন্তরের ধ্বংসের জন্য আমাদের অন্তরের অসুস্থতার জন্য যে সমস্ত বিষয়গুলো কারণ তার ভিতরে একটি হল অধিক পরিমাণে খাওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মা মালাবানী আদম আমার আমি বাতানি বনি আদম তা কোনো কিছু মন্দ দিয়ে পরিপূর্ণ করে না পেটের মতো অর্থাৎ পেটকেই যে পরিপূর্ণ করে এটাই হলো বনি আদমের সবচেয়ে মন্দ পরিপূর্ণ করা অতএব অতিরিক্ত খাওয়া একেবারে সব সময় উদরপূর্ণ করে খাওয়া নিষেধিতে তিন ভাগে খাওয়া এক ভাগে এক ভাগে পানি এবং খালি রাখার কথা বলা আস ঘুম এগুলোও ইমানকে ধ্বংস করে দেয় এবং নিজের কলপকে মৃত করে দেয় দুর্বল করে দেয় নষ্ট করে দেয় কলুষিত করে দেয় একইভাবে গুনাহের কাজ যখন আমরা বেশি পরিমাণে করব। তখনও কিন্তু অন্তর মৃত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কলুষিত হয়ে যাবে হাদিস স্পষ্ট আসছে অন্তরে গুনাহের কাজ একটা দাগ পড়ে আরেকটা দাগ পড়ে পড়তে অন্তর কলুষিত হয়ে যায় আসুন অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সকলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো বর্জন করি আল্লাহ তালা আমাদের সকলের অন্তর্গুলোকে কলুষ মুক্ত করার তফিক দান করুন এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আল্লাহ তালি আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি সমর্থন করুন ডোন এবং পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 the prodigy of islam farit i challenge any human being to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 बृहस्पतिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है